আমরা আমাদের জীবনের চলার পথে আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হয় একটা ফ্যামিলি চালানোর জন্য তাকে ইনকাম করতে হয় কিন্তু আমাদের দেশে এরকম অনসংখ্য লোক আছে যারা হারাম উপায়ে উপার্জিত অর্থ দিয়ে তাদের নিজেদেরকে নিজের ফ্যামিলিদেরকে নিজের সন্তানের লোক সন্তানদেরকে বরণ পোষণের ব্যবস্থা করতেছেন এইটা ইসলামের দৃষ্টি কতটুকু ঠিক আল্লাহ রাবুরাহামীন মহাগ্রন্থ আল কোরআনে খেও না আল্লাহন অন্যত্র বলছেন নিশ্চয় যারা বক্ষণ করে খায়ের মাল অন্যায় তাদের পেটে পৌঁছেছে এই হল আল্লাহের নির্দেশনা আমাদের দেশে আমরা দেখি এখন মানুষ অন্যায়ভাবে উপার্জনের জন্য উঠে পড়ে লেগেছে হালাল হারামের কোনো বাস বিচার নাই আবু হুরাই হাতিস বর্ণনা করছেন তিনি বলেন একটা যুগ আসবে একটা সময় আসবে যে সময়ে মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু এই অর্থটা কোন জায়গা থেকে আসলো কোন জায়গা থেকে আসবে এটাকে হালাল না হারাম এর কোন বিচার করবে না ঠিক এই একবিংশ শতাব্দীর যুগে এসে আমরা দেখতে পাচ্ছি আসলেই মানুষ কোনো বাস বিচার করে না আমরা কয়েকদিন যাবত ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সংবাদ প্রায় সময় আমাদের চোখের সামনে চলে আসে আর এটা দেখে আমাদের খুব কষ্ট হয় আমাদের খুব খারাপ লাগে এয়ারপোর্টে বিদেশ থেকে যারা এতদিন কষ্ট করে বিদেশি যাপন করে এখানে দেশে আসেন आसार पर तरह ये लाकेज थ तेज सुटकेज भे के, केटे तला भेगे एखान मालामाल चोरी नहीं जाए कत दुखर विषय चिंता कर ले नष्ट हो जाए जरा विदेश थे निजे स्त्री सन्तान माँ बाबा भाई बोन आत्मयन पारा प्रतिबी बाड़ीघर सबकिस के फेले विदेशे शत शत हजार हजार माइल दूरे से बाड़ीत कें रास्ता जारू दें कन्स्ट्रकशने काज करें কত রিস্কের মধ্যে তারা থাকেন দশতলা বিশতলা তিরিশতলার উপরে কাজ করেন সেখানে তাদের জীবন হুমকির মুখে রকম কঠিন পরিস্থিতির মধ্যে মধ্যে তাদের রক্তকে পানি করা এই শ্রম দিয়ে উপার্জিত সম্পদ যেটা তাদের বাড়িতে নিয়ে আসেন অনেকে আবার এই কাজ করতে গিয়ে তারা বনে বাদারে জঙ্গলে জীবন কাটাচ্ছেন আমার একজন পরিচিত লোক অনেক দিন ধরে ফোন দেন না হঠাৎ করে অনেক দিন পর একদিন ফোন দিলেন যিনি মালয়েশিয়াতে থাকেন জেলখানায় নিয়ে গেছে এর আগে কোথায় ছিল এর আগে বনে জঙ্গলে লুকিয়েছিলাম চিন্তা করেন এই কষ্ট করে সেখানে মাথার গাম পায়ে ফেলে এই হার ভাঙা পরিশ্রম করে যা একটু উপার্জন করে সেটা নিজের স্ত্রী সন্তানের জন্য মা বাবার জন্য তাদেরকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকবে এই আশায় এতক্ষা স্বীকার করে বিদেশ থেকে উপার্জন করে নিয়ে আসে আর এগুলো কষ্ট লাগে বলতে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কিছু চোর বাটবার এগুলোকে কেটে চুরি করে এগুলো নিয়ে গিয়ে তার নিজের সন্তানকে খাওয়ায় নিজের স্ত্রীকে পড়ায় কত নিকৃষ্টতম কাজ সম্মানিত উপস্থিতি বলছিলাম এই উপায়ে যারা অর্থ সম্পদ উপার্জন করে তাদেরকে বলতে চাই রসুরুল্লা সাল আলহ্লাম বলেছেন যে আনাতি রহনা আনহা আদিটি বর্ণ করেন তিনি বলেন রসুল্লাহামকে আমি বলতে শুনেছি তিনি বলেন এসেছে দিন তার জন্য জাহান্ন আমরা আমাদের এই চরিত্রগুলো কার কাছ থেকে শিখব উত্তম চরিত্রগুলো আবু বুক রাজ আনহ উম্মতের একজন শ্রেষ্ঠতম ব্যক্তি যিনি এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে বলছেন আমার উন্মতিরে যত মানুষ আসবে আবু বুকরের মধ্যে কেউ আমল করতে পারবে না এই সোনার মানুষটি এই ভালো মানুষটি এই শ্রেষ্ঠতম মানুষটি একদিন তার এক চাকর তার কাছে খাবার নিয়ে আসলো খাবার নিয়ে আসার পর তিনি খাবার খেয়ে ফেললেন কিছুক্ষণ পরে যখন জিজ্ঞাসা করলেন এবং বুঝলেন যে এটা হারাম উপায়ে অর্জিত খাবার এই হালাল এই খাবার হালাল নয় এটা জায়জ নয় এটা হারাম খেয়েছেন সাথে সাথে আবু বকর রাজি তালন তার গলার ভিতরে আঙ্গুল লুকিয়ে দিয়ে সেই খাবারকে বের করে ভূমি করে দিলেন সুবাহ আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার মানুষ ছিলেন তাদের জন্য জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাবুর আলহামীন অথচ এই জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও তারা হারালকে হারামকে অত্যন্ত জেনে বুঝে তারপরে সেটাকে গ্রহণ করতেন আর আমরা এই একবিংশ শতাব্দীর যুগে আমাদের আমল নাই কিচ্ছু নাই हरामा अर्जित सम्पद दिए देदार्से जीवन परिचालना करी अंतरे सामान्य बाधाओ दीचेना अंतरे एक आटके चिंताओ करीना जहाँ मरते हो আমাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে মৃত্যুর পরে মানুষকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কত নড়তে পারবে না এর মধ্যে একটা হলো বান্দাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার এই সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছ আর কোন জায়গায় তুমি এই সম্পদ से दिन आपके आल्ला सुबह तिज्ञसा करज्ञास होते से हो दिन जी आप उत्तर दीते चान তাহলে এখন থেকে নিজেকে সংশোধন করা দরকার আসুন আমরা এই ধরনের অন্যায় অবাধ্যতাকে হারামকে আমরা ছেড়ে দিই পরিত্যাগ করি আল্লাহ সুবাহনু তালার কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসি রসুল্লাহ সাল্লা সামনে দেখানো পথ পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করে হালাল উপায়ে নিজের জীবনকে পরিচালনা করার তাফিক দান করুন আল্লাহ সুবাহনু কাছে আমরা এই দোয়া এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আল্লাহ সুবানুয় তালার কাছে দোয়া রেখে এই আলোচনা শেষ করছি আল্লাহ সুবাহ সকল দান করুন আমিন